ওসমা ইবনু জায়উদ্দ রদ্দিল্লাহ তু আল্লাহুতে বর্ণিত নবী সাল্লাহলাম তাকে এবং হাসন রদ্দুল্লাহ এক সঙ্গে কোলে তুলে নিয়ে বলতেন হে আল্লাহ আমি এদের দুজনকে ভালোবাসি আপনিও এদেরকে ভালোবাসুন